তাহলে আমরা গত সপ্তাহে গত সপ্তাহে আমরা পড়েছিলাম কেশু গণেশ গুণাহাসন ভাবতী ধাতুঙ্গে আর এখানে এখানে আমরা একবার আবার একটু দেখবো এখানে লেখা আছে এটাও তা আসমাবিহী দৃষ্টম ইয়াদ ভুয়ারি গণিত চুরাদি গণিত গুণকার্যাম সমদারিগণে গুণ নাহর গণ গতি তো গুণ আর্থ कि প্রশ্ন উদ্য কীদি অবলোক আহত স মানসিনীধায়া কিং বক্তুম শকিয়ে তাহলে এখানে কি আমরা দেখেছিলাম তো যে বুয়াদি গানে আরি গানে চুধারি গানে গুণ কার্য হয় কারণ কারণটা এই যে সপ্ত রয়েছে আর চুধারি গানে নাতু সাপ হয় না তু সপ সেজন্য পিত পিত না তুই পি নয় পিতর গুণ নিষেধ এ সমসি কিছু আমরা দেখি তাপরে লেখা আছে প্রথমত নাত ধুণ সম্ভাবতি না এশয় সেহ নাম অর্থ অর্থ হম তাহলে আমাদের ব্যাপার আমাদের বিষয় বিষয়টি এখানে যে যখন গুণা সম্ভাবতি নেওয়া যখন আমরা আমরা বলি তখন এখানে আমরা বলতে চাইছি যে ধাতু অঙ্গে ধাতু ধাতুরূপী অঙ্গে গুণ হতে পারে কিনা টান্তপদ ভাগ্র ধপ্রত তিংপ্রত চ কুচি গুণেরু বিক্রত অুণ সমক্রে অপরসেন অধুনা কবল ধে গুণ কুত কুত্রশ্নলে মানে শক্তি এখানে শক্তা শখ ধাতটা ধু অঙ্গের ভেতরে নয় অপিতু উম বরং স্নু বিকণ প্রত্যেয়ের মধ্যে হচ্ছে ঠিক আছে সেই জন্যে আমরা ভালোভাবে দেখতে হয় যে কোথায় কোথায় কিছু হয় ওকে আমি আমিউট করছি আর কি দীতি বন আছো তো এখানে প্রথম বিন্দু ওখানে লেখা আছে যে আমরা দেখি চাইছি পাশে কোথায় গুণ হতে পারে ধাতুর মধ্যে যদিও গুণ হয় যেমন শুকনো শকোনের আজকের বিষয় নয় তাহলে এরপর আমরা দেখেছিলাম যে এই যে ধাতু সঙ্গে কোথায় যখন আমরা দেখছি তখন দুটো সূত্র দ্বারা গুম হতে পারে যেখানে হয় সেখানে দুটো সূত্র নিয়ে হয়তো ইহো প্রকান্ত লোপথা যেখানে ধাতু সে ধাতু সেখানে কটা সূত্র কাজ করে পেটি বোন বলো কন্ঠাসুতুরা কাদের ঠিক আছে এটা আমরা দেখেছি আর তাপরে তৃতীয় তৃতীয়ংক সাবধান সং এই পূর্বমে দৃষ্ট টিংা সূত্রে যা প্রত্যে আ প্রত্যয় সাবক সংা আস্তি ইু রূপে অ্যাঁ প্রয়কার বর্ণ সিৎসা আমরা লেখি তো হেষ মানে ধাতুভ্যাবন্ত প্রত্যয় বিধীন তে সবে সাবধাৎক সাবধাৎক সংজ্ঞা অথবা আর্ধ ধাতুক সংখ্যাক এমন আমরা দেখেছি যে কোনো প্রত্যয়ে বিধান হয় ধাতু থেকে এই প্রত্যয়ে তিংসিত হলে সাবধাতুক সংজ্ঞা আর তিংসিত না হলে যেকোন জিজ্ঞাস গরিবন আচ্ছা আমরা এগিয়ে যাবো তাহলে ভুয়দি গণেশপ আদা গণেশ প্রত্যেয় না সপ লুক নামোপা জ্যোতি আদি গণে নাস্তি সপ শু নাম লোপ ত্রি গণেশন সি গনিষ্ণু তুতারি তাহলে আহাত যে আহ রয়েছে সাপের লুক সপের কি রকম স্বভাব আমরা দেখতে চাইছি যেটা আমরা করেছিলাম গতি সুতাহে গত সুতাহে হ্যাঁ তাহলে বন্ধু বলো আমি বলছি যে সব প্রতি স্বভাব সপটা শীত হওয়ার কারণ বছর সার্বধাত্মিক হয় আর ঠিক আছে তাহলে এগিয়ে যাও প্রত্যেক ধাতুকনের সুভাবটা কি প্রতিবন বলো থাকে না সপের লুক হয় নার আচ্ছা নাস্তি সপহ নাম আর কি বলবো স্যার এছাড়া হ্যাঁ হ্যাঁ মানে আধা ভাগ তুমি বলেছো শীত শীত মানে যেমন কিন্তু দিবাদিগণে সব নেই শুধু রয়েছে সে কারণে এটা শীত হবে কিন্তু সপে যেমন গুড় হচ্ছিল আপনার দিবাদিগণের নী তো এখানে কি হলো আহ ন মানে own... নাতু <laughs> তাহলে গুণ হতে পারে গুণের ক্ষেত্র দেখাতে হবে মানে উদাহরণ হয়ে যায় আর ছটা আপনার লসকিটা দ্বারা লোভ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকে যেহেতু নেই এখানে সব নিকরণ করতে সেই কারণবশত এখানে ইগন্টঙ্গ থাকলেও মানে ক্রুদ থাকলেও এখানে গুণ হবে না ক্রুদ এই গান তো অঙ্গ নয় মানে প্রভাববশত গুণ হয় মানে সকারের দ্বারা গুণের প্রেরণা হয় আর পকারের দ্বারা আহ গুণ হয় না তো এখানে সকার রয়েছে কিন্তু পকার নেই তাই গুণ রোধের প্রশ্নই উঠছে না গুণের প্রসঙ্গটাই না হ্যাঁ ঠিক আছে তুমি ঠিকই বলছ কিন্তু বাবার যেটা তুমি বলছো সেটা সকার হলে গুণ হবে আর হলে গুণ হবে কিন্তু প্রকারের হবে না কিন্তু মানে সন সন বিকানোর প্রতি নেই তাই তো তো পকার না হলে পকার না হলে গুণ হয় না কেন রীতি আমরা বলতে চাইছি সূত্র কোনটা সূত্র আচ্ছা আর গত সপ্তাহে কি কি হলো আমরা একটু পুনরাবর্তন করছি ঠিক আছে তাহলে বিখড়ন প্রত্যেক বিখড়ন প্রত্যয় পরে হ্যাঁ হ্যাঁ এটা কিছু কিছু এক লেখা আছে তো হ্যাঁ তাহলে আমরা আমরা এখন আমরা করছি যে প্রত্যেক দাতুগণের যে বিকরণ প্রত্যেক যেমন ভুয়াদিগানী সব সপ নেই নেই শিয়ান ইত্যাদি আছে তাহলে আমরা পেয়েছি এখন দিবালিগণেশি উদাহরণ দিলে দিয়ে বলছে আর আমি জিজ্ঞেস করছি যে ঠিক আছে গুণ হয় না কেন হয় না আর প্রীতি বলছে যে শিয় মানে মানে কি বলতে চাও পা পা প্রসঙ্গে মানে মানে স্বয়ের প্রভাবে গুণের প্রেরণা দিচ্ছে কিন্তু পা কি করে না গুণের কার্যে অবরোধ করে না করে সকারে মানে তাই কেন কেন অবরোধ হয়েছে আর ওই করে দীপানি বন বলো কি বলে দীপানি বন হ যে অফিস বিকরণ করতে এটা সার্বধাতুক হবে এবং অফীত হবে সেটা ঈদগ হবে তো সার্বধাতুক হচ্ছে যেহেতু তিন শীত সার্বধাতুক শীত হচ্ছে সেই কারণে এটা সার্বধাতক হচ্ছে কিন্তু এটা অপটিক নয় মানে পকারটা নেই সেই থেকে অধিক এরকম বলা যাবে না কথাই বলছি মানে ওই প্রসঙ্গটা এলো বলে সার্বধাতুকম অফিস কিন্তু না কোথায় কোথায় আসবে না তুমি যেটা আসলে সেজন্য সার্বধাতুক অপিত এই সূত্র দ্বারা অপীত নীট বধ হবে আর কি নীতি এই সূত্র দ্বারা লেখা আছে যে দিবানিখানে শিয়ান শিয়ান এখানে শিয়ান কিন্তু নয় সে জন্যে শ্রাব কাজ করবে কারণ এই যে শীত সেজন্য দ্বারা এই শ্যান না শুধু শুধু শ্রাবাতকম নয় বরং অপেত তাহলে শ্রাবাতক অপে ইটি সূত্র দ্বারা কি চা কিছু সূত্র কি কি বলে সূত্র বলিম বলবে বলবো দেখি তার চেষ্টা করি না না এখন আমার আমার একলে টার্থ কি শুনেছ মানে আমি যেখানে না ফলে ফলে অর্থ মানে যেকোনো যেকোনো মানে এখানে আমরা দুটো সূত্র রয়েছে সবের আত্মপিত নীতি চা সবের আত্মপিত নীতি চা আলাদা আলাদা রয়েছে সাথে আমরা এক ফলত অর্থ আমরা বলতে পারি ফলে তর্থ যেটা না সব আত্মভেদ মধ্যে পায় আর না দুটো মিলে মিশে আমরা এক নূতন অর্থ আমরা বলতে পারছি যেটা তুমি বলেছ কিন্তু না বলেটা অর্থ তুমি বলছো সেটা ঠিক কিন্তু শুরু থেকেই তুমি বলছো সাওদাতুক হলে তো মেতিচা সূত্র মধ্যে সাধাতুক শব্দ নেই শব্দই নেই কোথায় পাওয়া যাবে অর্থটা কি আলাদা অর্থটা কি মানে মানে মানে মানে এই প্রত্যয়টা হবে এবং এটাকে নিটবোধ হতে হবে না না আবার বলো হতে হবে এবং অর্পিত হতে হবে এইরকম হলে কি তুমি বলো একবার অর্থ থাকি সাবধান অর্থ হলো এটাকে এই প্রত্যয়টাকে সাবধান এবং এটাকে অপীত হতে হবে হতে হবে আর হলে সূত্রে কি প্রসঙ্গ আসবে আমাকে সামনে আমরা রেখেছি যেটা সেই এই সূত্র দ্বারা সূত্রের অর্থ হলো যে প্রত্যয়টা সার্বধাতুক হবে এবং যেটা অতীত হবে সেটা ইট বধ হবে মানে ইয়কার ইট হয়েছে এমন এমন যার স্বভাব সেই রূপ স্বভাব হবে বুঝলাম না সেটা উচ্চারণ ঠিক নয় আবার বলো ঠিক ঠিক ঠিক উচ্চারণ করে বলো আচ্ছা মানে ইয়কার যা এটা আমরা সংস্কৃত ভাষা বলছি না আমি বলছি আমি বলছি আচ্ছা ঠিক আছে না যেমন যেমন যেমন আংলা বাসায় হি ইজ গোয়িং টু দা স্টোর যে ধনি হবে এরকম দেখো দেখো দেখোর্গের শেষ শেষে যেটা যেটা দুটো এঞ্জিওয়ালা এঞ্জি এঞ্জি মানে না আর চালে চা না ইয়া না ইয়া no yo a chal no no card yo the student hamane mane alle english it bolo ek going going ha going going going going hmm. uh, ing, ing. going na na na কা, কা কা তাহলে আবার বলো তুমি বলো সার্বজাত মানে কি মিত ওয় মানে কি কি জানোপুপ নয় এখানে মতো জানো তো বা এর মতো এরকম মতো শুনেছি কিন্তু এখানে কিছু না এই তো অতীত হবে আচরণ করবে দেখো এখানে আমরা দিবানি শ্যান আমরা দেখছি তো শনকার রয়েছে কি মানে শ্যান প্রত্যে নেই তো শীত শীত কিংর আছে তো হ্যাঁ শীত শ্রাবধাতুক শ্রাবধাত আমি বলছি যে এই প্রকার প্রকার রয়েছে কিনা নেই তো তো তাহলে এটা কিন্তু নয় সেই জন্য এখান থেকে আমরা পেয়েছি মতো মতো যদিও যদিও এই সোজা নয় মানে গকার নেই তো যদিও তা কোনটা সূত্র আমাকে দেখতে হবে এর বোধ বোধের জন্য প্রীতিবন বলো কি চা কি বলে তার গুণকার্যে বাধা হয় তো স্থলে এটা সিয়নটা আপনার সার্বধাতুক এবং অপি হওয়ার কারণবশত এটা ইটবধ হয় আর সেই কারণেই আপনার কি সম্বন্ধে শন সম্বন্ধে চা কেন কাজ করে তুমি বলো একবার আচ্ছা সার্বধাতুক সংগত এবং অপীত সেই কারণে সার্বধাতুকম অপীতের সূত্রটি এখানে প্রদোজ হচ্ছে আর সার্বধাতুকম অপীত সূত্রটা এটাই বলছে যে যে প্রত্যয়টি সার্বধাতুক হয় সেটা নিটবধ হয় আর নিটবধ হলে সূত্র বলছে যে গকার ককার বা ইয়কার যা সেই কারণে এই ক্ষেত্রে সূত্রটি আরো মানে সিয়নের ক্ষেত্রে কাজে লাগছে হ্যাঁ ঠিক ঠিক ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ তাহলে আমি যেটা শুরু থেকেই বলেছিলাম যে ফলট অর্থ ফলে অর্থটা এই যে প্রত্যয় অপেক্ষ ওখানে গুণ হয় না যেটা আহ গুণ হয় না উম এই অর্থ না সাউরে আত্মপেদ বলে ও না ক্ঞিক্সা বলে দুটো মিলে এরকম অর্থ আসছি তো সেই জন্য ফলত অর্থ যে প্রত্যায় অপেদ এর দ্বারা গুণ হয় না এটা সব আত্মপেদ আর নীতিচার দুটো সূত্র মিলে এই অর্থ অর্থটা করে ফলত অর্থ আমরা বলি দিবানি এমনি স্বাবতকটা বুঝেছি ককার ওয়কার ওটা বুঝতে পারলাম না এই তিনটে বর্ণ যেখানে এদের ঈৎসা রয়েছে যেকোনো সূত্র দ্বারা ইৎসংা হলে যেমন হলন্তম যদি শেষে যেটা নকার সেটা যে শেষের রয়েছে তাহলে আর হলে এই বহু সমাজ না এটি আসে বহু সমাজ সে প্রতি ইঙ্গিত হয়ে যাবে তাহলে আমাদের আমি মানে বুঝতে পারছি নয় ওই কি হচ্ছে মানে ওই আপনি যে বললেন হনন ট সেটা ঈদ হয়ে যাচ্ছে নৌকার আর এটা হলো অপিত কারণ এখানে পকার ইট হচ্ছে না তাই এই সার্বধাতুক অপিত এই সূত্রে দ্বারা যা যা বৈশিষ্ট্য এই ফ্রিয়ান প্রত্যয়ের তাই বৈশিষ্ট্য হবে তো কি সূত্রতে বলা হচ্ছে যে কি আহ নীত প্রত্যয়ের জন্য গুণ কার্য হয় না এই প্রত্যয় গুলো থাকলে তার জন্য গুণকার্য হয় না তো এইখানে বিবাদী অনেক আছে তাই এখানে ইয়েটা হবে না গুণকার্য হবে না একটু বলো কি বললো জায়গাটা ওই যে সেই বিবাদি করে জায়গাটা একটু বলো এবারে প্রসঙ্গ আসছে গুণ হবে কি হবে না গুণ হয় ই গঙ্গে দ্বিতীয় গুণ হবে কি হবে না দেখছি যে ক্ষেত্রে সেটা নিচের মতন হয় সেই প্রত্যয়টা সেখানে সিয়ান তাহলে নিটের মতন হবে তাহলে নিটের যে যে বৈশিষ্ট্য সিয়ানেরও সেই বৈশিষ্ট্য হবে তো নিটের একটা বৈশিষ্ট্য হলো যে নিট প্রত্যয় পরে থাকলে তার জন্য গুণকার্য হয় না তো তো কি জানতে নাট থাকলে সেখানে গুণকার্য হয় না আমরা একটু আগে বললাম যে নীট শনটা নিটের মতনী তো যে শন প্রত্যয় পরে থাকলেও সেখানে গুণকার্য হবে না তাই দিবা দিঙানে গুনকার্য হয় না শুধুমাত্র ক্রুদ ধাতুটা হচ্ছে ক্রুধ ধাতুটা রয়েছে তাহলে ক্রুদ্ধাতুর রূপটা যে হবে সেটা কিরকম ভাবে হবে না ক্রুদ্ধি যে রূপটা হবে সেটা এরকম এবার এখানে নটা হননতন পৈ লোপ হয়ে যাচ্ছে আচ্ছা আর ছটা আপনার নশকত্ব আর পৈশলবা লোভ হয়ে যাচ্ছে অবশিষ্ট থাকছে ইয় এখন ক্রুদ এর যে উচে সেটা তো ছয় সূত্র দ্বারা গুণ হয়ে ক্রোধ হওয়ার কথা ছিল কিন্তু হবে হবে না কোন কারণে শীত সেটা সার্বধাতুক হচ্ছে কিন্তু এখানে যেহেতু পকারের প্রভাব নেই মানে পকার যে ইথ হয়েছে এরকম ব্যাপার নেই তার জন্য এটা আর ইটবের মতো যে আচরণ করে মানে নিটের যেরকম আচরণ সেরকম যে আচরণ করে সে হচ্ছে নিটবধ নিটবধটাকে নিট বধটা হচ্ছে সিয়নটা সিওনটা নিজে নির্ব মানে সিয়নটা এখানে নিটবতের মতো কাজ করবে নিটবতের কি কাজ নিটবতের কাজ হচ্ছে যে সেটা আহ কিমিটিচা সূত্র দ্বারা আমরা জানতে পারি যে গকার ককার বা নকার যাই ইট এই ধাতুগুলো ইট এরকম ধাতু পরে এরকম প্রত্যয় পরে থাকে গুণকার্যের বাধা হয় তাহলে সিয়নটা যেহেতু নিটবধ হয় তাই এক্ষেত্রেও ক্রুত থেকে যে ক্রোধ হওয়ার কথা ছিল গুণকার্য হয়ে সেটা হবে না কোন দুটো সূত্র দ্বারা সার্বধাতু কম অতীত সুন্দর খুবই ভালো আমার মনে হয় এটা স্পষ্ট হয়ে গেছে দীপাজীবন বুঝলি তো এগিয়ে যেতে পারি চেষ্টা করছি সনকতা যেটা আছে নকার আছে বিপাড়িগণে নকারটা হলন তম দিয়ে লোভ হবে এবং সকালটা পরে থাকবে সে ক্রুধ ধাতুর কথা বলছি তাহলে এবার যোগ এরকম করলো না ক্রুদ সন টি যদি করি তাহলে নকারটা হলন তন্দির হলো সকারটা রসকতা লোভ হলো পরে থাকলো জ আর ধাতুটা সেখানে ক্রোধ হতে সেখানে গুণ কার্যটা হবে না পকার নেই মানে হ্যাঁ নেই জন্য সেটা গুণকার্য হবে না আর মানে গুণ হবে না পিটের অভাবের অভাবে গুণ হবে না কন্টা সূত্রের দ্বারা দুটো সূত্র বলতে হবে হ্যাঁ দুটো সূত্র বলেই এই সমস্ত কিছু আছে এসে যায় ঠিক আছে ওকে গেল তাহলে আমরা বলবো ও আসবে আহ তাহলে দৃতিবন দৃতিবন তুমি সেরকম বলবো বলো মানে সোয়ারিগঞ্জ থেকে এগিয়ে যাও আর থাকবে গিয়েছিল কেটে গিয়েছিল ফোনটা ঠিক আছে বলেছ এখন দিদি বলছিস তাহলে কিরকম স্বভাব বলবে আমি বলছি তাই হবে এটা অনুসারে মানে হবে ঠিকই আছে মানে বলতে সুয়াদিগণে সুয়াদিগণের যে কোন ধাতু এগন্ত অথবা লঘুপথা সেরকম ইগন্ত হলেও লঘু উপাদা হলেও গুণ কার্য হবেনা যেটা হয়ে যেত যেকোনো যে কোনো ধাতু অথবা উপাদাতু সোয়াদি গানে রয়েছে সেই রকম ধাতু যদি বুয়াদি গানে হতো তাহলে গুণ কার্য হয় যেত কিন্তু এখানে হবে না সোয়াদি গানে কারণ আপনার স্যার সার্ধধাতুক সংগ্রহ ঈদ দশক সূত্র দ্বারা সকাল হয়ে যায় অকার অবশিষ্ট থাকে তো তার জন্য এটা সার্বধাতুক হচ্ছে এবং এখানে যেহেতু আচ্ছা লিখত হওয়ায় তিনটি চূত্র দ্বারা গুণকার্যে বাধা হচ্ছে তাই গুণ হয়ে লেখতি এরকম রূপ হয়নি লিখত্তি এরকম রূপ হয়েছে লিখ লোক অলো তাহলে রুদারি গান তাই তো প্রতিম মানে শীত কিন্তু অপিত সেজন্য যদিও গুণ কাজের প্রেরণা রয়েছে শীতের কারণে কিন্তু কিন্তু পীতের অভাবে গুণ হবে না আপনি ah, okay. আগে দিন মানে এখানে আমরা বলছি যে টনাদিগণের উ এ উ যে প্রত্যয় এর উ প্রত্যয়ের স্বভাবটা কি অপিত ঠিক আছে তো মানে যে রকম তুমি আমরা বলছি যে ঠিক আছে বলো বলো সম্পূর্ণ বলো আধাতুক তাই সূত্র দ্বারা ঘুম হবে টিং নয় টিং শীত সার্বধাতুক হয় কিন্তু এটা টিঙো নয় শীত নয় তাহলে এটা সার্বধাতুক নয় আর সার্বধাতুক না হলে সেটা আধ ধাতুক হয় আধ ধাতু শেষ আধ ধাতুকম শেষ হয় সূত্র দ্বারা এক এক এক আমি যে কোনটাধাতক হবেই না ধাতুর পরে যে প্রত্যয় গুলো বিহিত থাকে সেই হ্যাঁ ঠিকই পড়েছ ঠিকই পড়েছো সেটাই ঠিকই যেমন যেমন আহ সুন্দর যুক্ত সুন্দর থেকে আসছে সুন্দর ধাতু রয়েছে তো না সুন্দর ধাতু না দাতু নয় তো সুন্দর শব্দ শব্দ এটা প্রাতিপদিক ধাতু ঠিক আছে সুন্দর কোন ধাতু নেই ধাতুক নয় যেমন মতুপ বুদ্ধিমান বুদ্ধিমান এই মতুপ সে তেং দীপানিবন্ধানিবন্ধী মানে বলো আমি বলছি যে মতুপ যেমন বুদ্ধিমান মতুপ এই যে বুদ্ধিমতুপ বুদ্ধিমান এটা সেজন্য সুত্রের দ্বারা খবে না তাহলে আর্দনাথ সুতোর দ্বারা আর্ধ রাতের সঙ্গে হবে ধাতুর বিহিত হয়নি ঝুঁকিটা ধাতু নয় তো ধাতুর পর বিহিত যেগুলো তিন বা শীত ঢিন্ন সেগুলো হয় ঠিকই বলেছো ধাতু পর আর বুদ্ধি ধাতু নয় দীপানি বলছি বুদ্ধি বুদ্ধি বুদ্ধি প্রাতিপদিক ধাতু নয় সুন্দর শব্দ সুন্দর শব্দ প্রাতিপাদিক ধাতু নয় ধাতু নয় দুই সহস ধাতু রয়েছে দু হাজার দু হাজার ধাতু রয়েছে এদের মধ্যে না বুদ্ধি না বুদ্ধি হয় আর না সুন্দর তো হুম ওকে তাহলে আমন আমন বলো দৃটিবন বলো উ তাহলে আদৌ দাতক কারণ এই যে উদ্যোগ সার্ব ধাতুক আ এটা অপিত তাহলে যে রকম শান ও অপিত শের কারণে গুণ হয় না তুমি এই প্রত্যয়টা অপীত হলেও সার্বধাতুক নয় তাই সার্বধাতুক সূত্রটা প্রযোজ্য হবে না হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো হ্যাঁ দীপানি বোন গুণকার্য বাধা পাবে না কেন গুণকার্যপ হলেও সার্বধাতুক তো নয় না সার্বধাতুক হবে তবেই গুণকার্য বাধা হয় তাই এখানে গুণ কার্যটা হবে না যেহেতু হম এটা সার্বধাতুক ও নয় অপিত ও নয় তাই ওইখানে গুণ কার্যটা হবে হবে বাদিত হবে না মানে আমরা বলেছি আমরা বলেছি যে শিয়ান পথে শিয়ান পথে শেত প্রেরণা পাবে আর কিন্তু অপিত সে জন্যে গুণের নিষেধ হবে এখন স্নু ও সেরকম আর স্নম সেরকম এখন ও যে উকম স্নম স্নু সন এইসব অপেদ সে জন্যে গুণের নিষেধ হয়ে গেল অভাবে অভাবে কৃতিপন বলো এটা অপিত হতে পারে এটা সার্বধতিক নয় উপরে যে সমস্ত ক্ষেত্রে দেখলাম সেগুলো সার্বধাতুক হচ্ছিল এবং অফিস হচ্ছিল সেই কারণে দ্বারা গুলে বাধা আসছিল সার্বধাতুক তো নয় সার্বধাতুক হতে হবে অফিস হতে হবে তবে ইড্বত হবে এখানে স্যার সার্বধাতুক ও অফিস সূত্রটা লাগবে না কারণ এটা আর্ধ এটা এটা না মানে মানে কি তারপরে আর একটু বলো এটা দেখো দেখো জানো এখানে দুটো সূত্র রয়েছে কিংেতি চেয়েতি চ বলছে যে আহ মানে কোথায় গুণ নিষেধ হবে কিংেতি চা তু কেত গেত হলে কোথাও আমরা দেখিনিলে না হলে আমরা কেমন করে বলছি যে গুণ নিষেধ গুণ নিষেধ হচ্ছে মানে এখানে যেমন এখানে কোথাও নেই কিন্তু আমাদের অন্য একটু সূত্র একটা সূত্র রয়েছে এই সাবদাত বলছে যে যদিও সোজা তাও যদি অভাবেও লিংসি সাবধান বলছে যে যে প্রত্যয় সাধাতুক আর অপেক্ষ সেটা নীতের মতো হবে নিত আর অপিত তো শন স্নম এই সমস্ত কিছু দ্বারা সাবধাতকম আর অপিত তো সেই জন্য এই সূত্র এই শত্রু গুলি এই সমস্ত কিছু গুণ নিষেধ গুণ নিষেধ যোগ্য যোগ্য এই রকম এইরকম যজ্ঞতা রয়েছে কিন্তু উ সেরকম নয় কেননা এখানে শীত নয় শীত না হলে সারদ আতক নয় সারটা হলে তো সারদ সূত্রটা ইঙ্গিত বাত হবে না প্রতিষ্ঠা হবে ওখানে গুণ হবে ওকে আমরা তুমি এই সমস্ত কিছু শুনবে আমরা এই যে আমরা বলেছি সমাজ হয়ে যাবে আমরা এগিয়ে যাবো আমি পরের দিয়েছি ওকে ঠিক আছে তুমি তাহলে এই প্রীতি বন ক্রিয়া দি গানে আর চিরাদিকে চাপাmarginBottom উষ্ণা এই কি রকম ঠিক কি আদি গনে উষ্ণetalkhar apnar hocche sarvadhatik chollo sarvadhatik on opit shudro dara idwat hobe ebong kvt cha sutro dara gulo kaje bata hobe okay আমার এখন প্রত্যেকটি বিকরণ প্রত্যয় কিরকম সেটি আমরা পরিশীলন করলাম হ্যাঁ কোদিশি লিয়ামা अह प्रीতি বলবো শরীরে লট লাগার নয় লট লাগার বলে হচ্ছিল লট লট लकार হবে লং মনে হচ্ছে লং লং লং তো আড়াগম না হবে না ও আচ্ছা দেখো এখানে উত্তম পুরুষে জানো গু গাম গু ঠিক আছে দিদি বল এগিয়ে যাও সকাল সার্বধাত্মিক সংজ্ঞা হয় সার্বধাতুকে সংজ্ঞা হবে কিভাবে না তিন শীত সার্বধাতম এই সূত্র দ্বারা যে প্রত্যয় শীত সে সার্বধাতক হয় ঞ্জক না আধাতক সংকরণ প্রত্যয় সার্বধাত পূর্বে সার্বধাতিক সংক বা আধ্যাত্মিক সংক বা ইতি সেটা সার্বধাত্মিক সংঘ না আধ্যাত্মিক সংঘ মানে উপরে যেগুলো দেখলাম সেগুলো বলা হোক যে সার্বধাত্মিক সংঘ না আধ্যাত্মিক সংঘ এখানে এখানে উচ্চারে আমি এখানে চর উৎপার চর চারি চারি উসর্গপূর্ক চর দাও নিচ উচ্চারি উচ্চারি উচ্চার উচ্চার উচ্চার উচ্চার্যতা ক্রিকেটে কোতি ক্রিতে ক্রিতা লোট উচ্চার্যাম কর্মি লোট উৎপর্গপূর্ণা নিচ উচ্চার উচ্চার উচ্চার উচ্চার উচ্চার্যতা উচ্চার্য লট কমি লট উচ্চার্যতে লোট ঠিক আছে ওকে যাও যাও আধ্যাত্মক বিক্রয় স্বাৎক সংখ্যক হলো আধ্যাপ উ আধ্যাত্মিক উচ্ছা সি স্বধাত্মক প্রত্যয় অর্ধাৎক আর্ধাত্মঘুপদ সূত্রভ্যাম তাহলে সার্বধাতু কার্য ধাতুকর এবং এই দুই সূত্রের দ্বারা গুণকার্য প্রসক্তির অস্থি গুণকার্যের প্রসক্তি আছে ইতিগ্ মানে আমরা জেনেছি গণপাঠে অস্বাভাবিক দ্বারা ইহ প্রত্যয় অপীত সহ ইটবৎ তথা গুণ বাধক সূত্রে যহ আসি সুণকারী আছে বাধিতাম আচ্ছা কিন্তু গতমানের দ্বারা সূত্রেই নয় সেইরূপ গুণবাধক সূত্রের দ্বারা ইয়ী অথবা নিট ইব যে সূত্রের দ্বারা যে প্রত্যয় নিট হয় অথবা নিট ইব বা নিটের মতো হয় নীতি অতিম আছে যে সমস্ত সার্বভাষক প্রত্যয় গুলিতে প্রকার অভাব ইৎসঙ্গের অভাব তৈরি প্রত্যয় সেই প্রত্যয়ের দ্বারা গুণকারী প্রাপ্তি না ভাবে প্রাপ্তি হয় না শীত সুতি শীত মানে সকার ঈট হয়েছে ঈট রয়েছে অথবা গুণকার প্রশক্তির অস্তি অথব শীত সকার ঈট হওয়ার কারণবশত গুণকার্যের প্রশক্তি আছে পরন্তুক্ত অভাবাত কিন্তু পকাই ধার অভাবশত বাধিতাম তাই বলা যায় যে তাহলে কি বলছে বিবাদিগণ সিগণ তুরাদিগণ রুধাদিগণ আহ এই গণগুলিতে গুণকার যে প্রশক্তি আছে কিন্তু অপৃতত্ববশত বাধা আছে এবং চিরাজ্য সম্ভব হয় শেষের যাও শেষের আধিকা বিকরণের প্রত্যেক আধুনিক প্রত্যয় গুণ বিহিত সার্বধাতুক আধুন কয়হ এই সূত্রের দ্বারা যেখানে আধুনাতক প্রত্যয় আছে সেখানে গুণ বিহিত হয় অত্যাপি তিনি তাহলে গীত যদি না থাকে তাহলে বাধাও হবে না আধ্যাতুক প্রত্যয় প্রসঙ্গে সার্বধাতুক আপি কি সূত্র নাস্তি এবং কিন্তু অত্যাপি গুণ অর্ণাধিগণের উ এই বিকরণ প্রত্যয় গীত কীটনি নয় অতএব এখানেও গুণকার্য অতএব যেখানে গুণ কার্য হবে হতে পারে কারণটা কি এখানে আদু ঘটুক তাই সাবত হাতুক আদো হাতুক্র দ্বারা পরে থাকায় গুণ হলো বেক হলো আহ সূত্রে দ্বারা গুনে হবে না না কারণ ওটা তো সাংগঠনিক নয় অ্যাটিটিউডটা কিন্তু সাংগঠনিক নয় তাই সাংগঠনিক মতই চুক্তিটা এখানে প্রতিযোগিতা হবে না তার মানে ঘুম হবে হুম ঠিক ঠিক আছে দৈনিক কার উ কলু হলো হুম কলু যে কলু কলু তারপরে কলু কী হলো ঙ্গের গুম হলো হলো করুক এখানে এটা মানে ত ইচ্ছাষেধ হবে না তুমি বলেছ যে উ তুমি বলেছো যে উ আহ আতুকে সাভুক সংগ্রাম নয় সেজন্য কাজ করবে না কিন্তু এখানে সূত্রবত সেরকম হবে না তৃবন তি পত্র মূল রূপটা কি মূল রূপ এই তি এর মূল রূপ কোথা থেকে আসছে কোথ থেকে আসছে মতো এটা এটা এখানে এটা পেটি এটা ঠিক আছে ওকে স্পষ্ট হয়ে গেল উ করম কর উ করু করু তি করি হয়ে গেছে ওকে এখন এই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেছে দুবার আমরা করেছি দীপানিবন্ধ রেকর্ডিং শোনো একবার ঠিক আছে তুমি আই আমাদের মনে সমস্ত কিছু আছে যেটা দরকার ঠিক আছে আর আমাদের সময় হয়ে গেল তো আগামী সপ্তাহে আবার এই পুনরাবতন আমরা করবোনা এ সাত এই সাত নম্বর বিন্দু যেটা তারি বুয়াদি তোনাদি এখান থেকে আমরা করব ঠিক আছে হ্যাঁ আগামী তো আহ তোমার যার দায়িত্ব এই যে আমরা যত করেছি এখান পর্যন্ত এটা সমস্ত কিছু মনে হবে এখান থেকে এগিয়ে যাব খুবই ভালো শুনে খুবই ভালো ভালো লাগছি নিজের নিজের ফিলিংস থেকেই বলছি আগে না আমি খুশি শুনে তাহলে ঠিক আছে আমার দেখা হবে আগামী সপ্তাহে ভালো থাকে হ্যাঁ নমস্কার আপনি ভালো থাকবেন